Bye. <laughs> মানবতার সমাধান আলহামদুলিল্লাহ ওসলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ও সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা আল্লাহ রসুল সাল আলহিহি সাল্লামের অনুসরণের বিষয়টা আপনাদের কাছে ব্যাখ্যা করব বলে ওয়াদা করেছিলাম এক পর্বে। সেই অদা মোতাবেক আমরা আপনাদের কাছে এই বিষয়ে আলোচনা নিয়ে আসছি আল্লাহর রসুল সাল্লাহ আলি আসলামের আনুগত্য এবং অনুসরণটাকে অবশ্যই যথাযথভাবে খাঁটি করতে হবে তার কারণ আল্লাহর রসুল সাল্লাহ আলহিহি আসলাম তার অনুসরণের বিষয়ে যেমন গুরুত্ব দিয়েছেন তেমন তিনি তার নির্দেশিত পন্থা এবং পদ্ধতি অনুসরণের প্রতিও গুরুত্ব দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একটি হাদিসের ভিতরে বলছেন সহিমের হাদিস মান যে ব্যক্তি কোনো আমল করবে সেই আমলের পক্ষে যদি আমাদের আদেশ না থাকে সে আমলটি পরিত্য হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আর একটি হাদিসের ভিতরে বলছেন আম হচ্ছে উত্তম সাল বা পথ নির্দেশনা এরপর আল্লাহর রসুল বলছেন ওমর এবং সবচেয়ে নিকৃষ্ট কাজ হল দিনের ভিতরে নতুন কিছু আবিষ্কার করা তারপরে আল্লাহ রসুল বলছেন অকুল্ল মহাদাসীম বেদা এবং প্রত্যেকটা নতুন আবিষ্কার হলো বেদাৎ অকুল্ল বেদায়েতীম দলালা এবং প্রত্যেকটা বেদাঁত হল গুমরাহী পদভ্রষ্টতা এবং প্রত্যেকটা পদভ্রষ্টতার দলালাতের পরিণাম হল নার অর্থাৎ জাহান নামের আগুন এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে আল্লাহর রসুল সাল্লাহ আলী ওয় অনুসরণ করতে হবে অত্যন্ত সূক্ষ্মভাবে যদি আল্লাহর রসুল সাল্লা সাল্লামের অনুসরণ আমরা ঠিকমতো না করতে পারি তাহলে অবশ্যই আমল এবং এবাদত যে আমল এবং আবাদত আমরা করব সেই আমল এবং আবাদত আর সৎ আমল বা এবাদত হয়ে থাকবে না সেটা বেদাতের মতো জঘন্য অপরাধে পরিণত হবে এবং এক্ষেত্রে আমাদেরকে কিছু নিয়মাবলী জানতে হবে যেমন আমরা আগে বলছিলাম যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যা করেছেন যা বলেছেন যা সমর্থন দিয়েছেন এগুলো করা বলা সমর্থন দেওয়া এগুলো হল রসুল সাের সন্না রসুলের অনুসরণ রসুলামের দিন যেই দিন তিনি আমাদেরকে দিয়ে গেছেন এর বিপরীত যদি হয় রসুল সাল্লাম যা বলেননি তা যদি আমরা বলি ধর্মীয় ক্ষেত্রে দোয়া আসে দ্রুদ আসে এগুলো যদি আমরা নিজেরাই বানিয়ে বলি তাহলে কিন্তু এটা রসুল সদস্যমের সন্ন্যাস আর থাকবে না তিনি যা করেননি আমরা যদি তা করি তাহলে সেটা সন্ন্যাস থাকবে না और रसुलर अनुसरण वबादत थकबेना वोटा बेदात स्यारे स्यारे स्यारे जा इर्कुंकुनों इर्कुंकुनों स्यारे स्यारे हो जाए रसुल्लम जहाँ समर्थन व सम्मति देंकम कोज एरको जो अमल करी सेसुल्लम अनुसरण आवतना सेन्या मोताब हम से बेदाते रूपान्तरित जा এবং এই ক্ষেত্রে আমাদেরকে শর্ত পালন করতে হবে আল্লাহর রসুল সাল্লাম আমাদেরকে যা বলে গেছেন এর উপরে ক্ষান্ত থাকতে হবে যা করেছেন এর থাকতে হবে যা সমর্থন করেছেন সেটার উপরে থাকতে হবে আল্লাহ রসুল একটি হাদিসের ভিতরে বলছেন পেলুহা অর্থাৎ আল্লা তর তোমাদের উপরে অনেক কাজ অনেক আমল ফরজ করে দিয়েছেন এই ফরজগুলো নষ্ট করো না তারপরে অনেক সীমারেখা তোমাদের জন্য তিনি নির্ধারণ করে দিয়েছেন সীমারেখা বলতে হালাল এগুলো হলো হারাম এভাবে আল্লাহ তো বরকতলা সীমারেখা দিয়েছেন এই সীমারেখা তোমরা অতিক্রম করো না তারপরে আসিয়া এবং অনেক বিষয় হারাম করে দিয়েছেন এগুলোকে তোমরা নষ্ট করে দিও না এই সীমা রেখাগুলো অতিক্রম করে যেও না অর্থাৎ আল্লাহ বড় কতলা যে জিনিসগুলোকে হারাম করেছেন এগুলোকে তোমরা উপেক্ষা করো না ওসাকাত এবং অনেক বিষয় থেকে তিনি চুপ থেকে গেছেন ফালাতব হাসান রহমাতান বেকুম মিনগঈরিনিসিয়ান অনেক বিষয় আল্লাহ নীরব থেকে গেছেন এই ব্যাপারে করতেও বলেননি নিষেধ করেননি আল্লাহ রসুল সাল্লাহ বলছেন ফালাতবা হাসমান হা খবরদার এই জাতীয় বিষয় তোমরা খুঁজতে যাবে না তালাশ করতে যাবে না এই হলো আল্লাহ রসুল সাল সাল্লামকে অনুসরণের একটা রূপরেখা এই হাদিস থেকে পাওয়া যায় যা তিনি আমাদেরকে ফরজ আমল দিয়ে গেছেন যে সমস্ত আমাদেরকে রেখা বলে দিয়ে গেছেন আমলের ক্ষেত্রে এই হলো সন্না এত রাকাত এই নিয়ম বাস এই নিয়মের মধ্যে আমরা থাকব। এবং যেসব জিনিস তিনি হারাম করেছেন আল্লাহ হারাম করেছেন সেগুলো আমরা বিনষ্ট করব না এবং যেসব বিষয় যে সমস্ত এবাদতের নাম আল্লাহর রসুল নিয়ে যাননি সেটা যদি আমরা এখনও নিজের থেকে নাম বলি একটা আবাদত আবিষ্কার করি যেমন সালাতুল জবর সালাতুল কোরবা সালাত বেরুল আলিদেন সালাত গৌসিয়া ইত্যাদি দুরুদ উমুক দুরুদ তুমক দুরুদ এগুলো যদি আমরা বানাই তাহলে এগুলো বানাবকের আওতায় আল্লাহ রসুলাম বলে যাননি এসব বিষয়ে আদেশও করেননি নিষেধও করেননি যে এবাদতগুলো আমরা এখন নাম বললাম এগুলো তো আল্লাহ আদেশও যেমন দেননি নিষেধও দেননি তাহলে ক্ষেত্রে এগুলো আমাদেরকে ত্যাগ করতে হবে আল্লাহ রসুল বলছেন অনেক বিষয় আল্লাহ চুপ থেকে গেছেন ফলে তো আনহা এগুলো খুঁজতে যাবে না তালাশ করতে যাবে না এই জাতীয় দেখা যায় যে বহু আমল আমাদের ভিতরে ঢুকে গেছে আমরা যেগুলোকে হাসানা নাম দিয়ে চালাই আমরা বলি আমলটা তো ভালো নামাজ রোজা হজ জাকাত তাহলে এটা খারাপ হবে কেন হাসানা নাম বলি না আল্লাহ বলছেন ফলাত আল্লাহ রসুল আমাদেরকে যা কিছু আমাদের জন্য কল্যাণজনক তিনি তা বর্ণনা করে গেছেন একটাও ছেড়ে দেননি এবং যা কিছু আমাদের জন্য অকল্যাণজনক সেগুলো তিনি নিষেধ করে গেছেন তাইতো তো ইমাম মালিক রহমতুল্লাহ বলছেন যে যে ব্যক্তি ইসলামের ভিতরে নতুন কিছু আবিষ্কার করে বলবে এটা হাসানা এটা হলো সুন্দর সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী বিষয়টা অত্যন্ত গভীরভাবে চিন্তা করার মতো ভেবে দেখার মতো রসুস ইসলামকে অনুসরণ করতে হলে অবশ্যই সূক্ষ্মভাবে করতে হবে অন্যথায় সেটাকে অনুসরণই বলা হবে না সেটাকে এবাদতই বলা হবে না সেটাকে আমল বলা হবে না সেটা হবে বেদাঁত সেটা হলো কোন কাজ সেটা হবে অন্যায় কাজ তাইতো আমরা আল্লাহ রসুল সাল্লাহ আলি ভাম থেকে আরো একটি হাদিস পাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন হজ সম্পর্কে আদেশ দিতে যে বলেছিলেন্লাহবা আলাইকুম হাজ্জাফাহজ কোন গণায় আছে হাজ্ফা হজ্জু হে জনগণ তোমাদের উপরে আল্লাহ হজ ফরজ করে দিয়েছেন অতএব তোমরা হজ পালন করো এক ব্যক্তি বললো ইয়ারসোল আল্লাহ আফিকুল্লা আমিন প্রত্যেক বছর কি হজ করতে হবে আল্লাহ রসুল সাল চুপ থাকলেন সে আবার এটা বলল আল্লাহ রসুল চুপ থাকলেন তৃতীয়বারের পরে আল্লাহ রসুল সাইম বললেন লাউকুল তো নাম লা আজাত আমি যদি বলতাম যে হ্যাঁ প্রতি বছরই তাহলে এটা প্রতি বছর পালন করাই অাজিব হয়ে যেত এখান থেকে আমরা বুঝতে পাচ্ছি যে রসুল সাল আলহি সাল্লাম যা বলবেন তাই আমাদেরকে মানতে হবে এবং খান্ত থাকতে হবে জিজ্ঞাসা করারও দরকার নাই আমলের রূপরেখা যদি স্পষ্ট থাকে তাহলে জিজ্ঞেস করারও দরকার নেই এমনকি আল্লাহ রসুল হাদিসের শেষে বলছেন জরুণী মা রক্ত আমি তোমাদেরকে যা বর্ণনা করতে ছেড়ে দিয়েছি তোমরা সেই বিষয়ে আমাকে ছেড়ে দাও অর্থাৎ আমাকে জিজ্ঞাসা করো তাহলে বোঝা গেল যে আল্লাহ রসুল সাল্লাম আমাদেরকে যা দিয়ে গেছেন এর উপরে ক্ষান্ত থাকতে হবে এই বিষয়ে জিজ্ঞাসা করা যাবে না তালাশও করা যাবে না এই জাতীয় বিষয়কে হাসানা বলে আমাদের আমলও করা যাবে অনেক আমরা হাসানা বানাইতে পারি আমি নিজেও তো কয়েকটা সালাতের নাম বললাম আমরা অনেক কিছু আবিষ্কার করতে পারি কিন্তু এগুলো সব নিষিদ্ধ তার কারণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এইসব হাদিস দিয়ে এগুলো পুরা নিষেধ করে দিয়েছেন অতএব আমরা ইনশাল্লাহ খান্ত থাকব সেই এবাদতের উপরে সেই অবস্থার উপরে আল্লাহ রসুল আমাদেরকে যেভাবে খান্ত রেখেছেন সম্মানিত শ্রোতা দর্শক আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি বিরতির পরে এসে আবারও কথা হবে আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বরাকাত কলাম ওর আন বুঝতে চান ওর আন বুসতে হলে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 কোরআন কে ভালো কি কি বিষয়ে জ্ঞান রাখা জরুরি জানতে হলে দেখুন উন্মুল কোরআন ও ইসলামী আদর্শ প্রতি রবিবার রাত সাড়ে আটটায় আপন সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে ইস টিভি বাংলায়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 সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আমরা ছোট্ট বিরতির পর আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে রসরুল সাল আলহি আসাল্লামের অনুসরণ এবং আনুগত্য বিষয়টা क्ष ना बुझले रसुल सोल्लासल्लम अनुसरण तो है ना सेल्ट अबादत अबादत गण्य है बर से बेदात गण्य हो जाए यह क्षेत्र रसुल सल्लाह आलहीसल्लमर एक हादिस अपन सामने तुले धरब इशल्ला এর আগে যে হাদিসটা আমি আপনাদের সামনে পরিবেশন করেছি মুসলিম এবং নাসাই থেকে আল্লাহ রসুল সজাসন বলছেন নিশ্চয়ই দিনের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো নতুন আবিষ্কার নতুন আবিষ্কার বলতে এটা ধর্মীয় ক্ষেত্রে নতুন আবিষ্কার দুনিয়াবী ক্ষেত্রে নতুন আবিষ্কার নয় দুনিয়াবী ক্ষেত্রে নতুন আবিষ্কার আল্লাহ রসুল সদস্য আমাদেরকে অনুমতি দিয়েছেন বরং উৎসাহিত করেছেন তিনি বলছেন আন্তমা আলম বে উমুরি বেআরি দিনিকুম তোমরা আমার চেয়ে অনেক জ্ঞানী দুনিয়াবী বিষয়ে অতএব এই হাদিস থেকে বোঝা গেল যে আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম কখনো দুনিয়াবী ক্ষেত্রে নতুন আবিষ্কার আমাদেরকে নিষেধ করতে পারেন না কারণ রসুল্লা সাল্লা সাল্লাম যদি দুনিয়া সম্পর্কে আমাদেরকে বলতে আসতেন তাহলে দুনিয়ার সবচেয়ে আধুনিক আবিষ্কার তিনি করে যেতে পারতেন তিনি বরং আমাদেরকে দিনের ক্ষেত্রে যে আদেশ দিয়ে গেছেন দিনের ক্ষেত্রে যে ব্যবস্থা দিয়ে গেছেন এর ভিতরে নতুনত্ব সৃষ্টি করতে নিষেধ করছেন এবং উনি বলে দিয়েছেন মানে আহমদা শিমিনা হাজা যে ব্যক্তি আমাদের এই দিনের ভিতরে নতুন কিছু আবিষ্কার করবে যা এর অন্তর্ভুক্ত নয় সেটা পরিত্য হবে এখন আমরা জানার চেষ্টা করব যে নতুনত্ব কিভাবে হয় নতুনত্ব এভাবে হতে পারে যে আল্লাহ রসুল সাল্লি সাল্লামের যুগে যে এবাদতটা ছিলই না আমি সেই আবাদতটার জন্ম দিলাম যেমন উদাহরণস্বরূপ আমি বলতে গেছিলাম এখন যদি আমি একটা নাম সহ এবাদতের জন্ম দিই যেমন সালাতুল করবা নৈকট্য অর্জনের নামাজ এবং এর একটা নিয়ম পদ্ধতি আবিষ্কার করি তাহলে এটা হবে নতুন একটা আবাদত যেটা আল্লাহ রসুলের যুগে ছিল না আর একটা নতুনত্ব হতে পারে আল্লাহ রসুলের যুগে আমল ছিল কিন্তু সে আমলের ভিতরে আমি যদি কম বেশি করি সেই আবাদতের ভিতরে যদি আমি পরিবর্তন পরিবর্ধন ঘটাই তাহলেও কিন্তু সেই আবাদতটা আর এবাদত বলে থাকবে না এবাদত বলে গণ্য হবে না সেটা বেদাতে রূপান্তরিত হয়ে যাবে এই জন্য আল্লাহ রসুল সাহাবাহী কেরামকে শিক্ষা দিয়েছিলেন তিনি একটা হাদিসের ভিতরে বলছেন আমি যখন তোমাদেরকে কোনো কথা বলব খবরদার তোমরা এর উপরে বাড়াবে না কিছু তাহলে বাড়াইতে নিষেধ করে দিলেন হু বহু। তাই থাকবে আবাদতের ক্ষেত্রে যা তিনি বলেছেন কাজে আমরা যদি এগুলোর প্রয়োগ দেখি যে কিভাবে বাড়ানোর কারণে এবাদতটা আর এবাদত থাকছে না এবং জেনে রাখা উচিত যে এই যে কম বেশি করা এটাকেই বেদাত বলা হয় যেহেতু এটাকে আল্লাহ রসুল বলেছেন এহেদাস মানে আহেদা সফি আমরিনা এটাই হল নতুনত্ব কম বেশি করার মাধ্যমে নতুনত্ব হয় একেবারে নিজে একটা এবাদত এই মুহূর্তে তৈরি করলে নতুনত্ব হয় তা আমরা এখন কিছু দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরবো তিনজন সাহাবি তারা আল্লাহ রসুল সাল্লাহ সালামের বাড়িতে এসে কোনো স্ত্রীকে জিজ্ঞাসা করলো আন ইবাদাতিনবী সালাম নবী সালামের এবাদত সম্পর্কে ফলাম্মা ওখবেরও যখন তাদেরকে বলা হলো আল্লাহ রসুলের এবাদত সম্পর্কে তারা আল্লাহ রসুল সাল্লামের আবাদত কে তুচ্ছ মনে করলো এবং তারা বললো রসুল্লা সাল্লাম আল্লাহ রসুলের সাথে আমাদের কি তুলনা হতে পারে আল্লাহ রসুলের আবাদত তুচ্ছ মনে করে বলল যে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়া্লাম তো এমন ব্যক্তি তার আগের পিসের সব গুণা আল্লাহ মাফ করে দিয়েছেন অতএব এত কম এবাদত করেও চলবে কিন্তু আমাদের তো এরকম কোনো সার্টিফিকেট নেই যে আমাদের আগের পিসের গুণা আল্লাহ মাফ করে দিয়েছেন অতএব আমাদেরকে আল্লাহ রসুল্লাহ সাল্লামের চেয়েও বেশি আমল করতে হবে তাদের একজন বলল উসল্ল্লাওয়ালা আর কোথাও আবাদা আমি জীবনে যতদিন বেশি থাকব ততদিন আমি আল্লাহর এবাদত করব রাত্রিবেলা বিছানা গ্রহণ করব না দ্বিতীয় ব্যক্তি বললো আমা আনাফা দেহারাওয়ালা আবাদা আমি যতদিন বেশি থাকব ততদিন আমি নফল রোজা করে চলবো আর এক ব্যক্তি বললো আমনাফা আত্যাশিলা সবুজ বিহীন আবাদা আমি জীবনে যতদিন বেশি থাকব ততদিন আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হব না তার যুক্তি হলো আল্লাহর সাথে আমার সম্পর্ক থাকবে এখানে দেখা গেল যে আল্লাহর রসুল সাল আল সাল্লাম যে এবাদত করেন ওই ইবাদতটাই এরা করতে চাচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ রাত্রিবেলায় তাহাজত পড়েন তারা তাহাজত পড়তে চাচ্ছে আল্লাহর রসুল সাল নফল রোজা করেন তারাও নফল রোজা করতে চাচ্ছে এবং এই তৃতীয় ব্যক্তির সাথে আল্লাহ রসুল সাল্লাহ সালামের মিল হয় নাই কারণ আল্লাহ রসুল সাই্লাম বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তবে এই দিক দিয়ে মিল আছে যে আল্লাহর সাথে সে সম্পর্ক রাখতে চাচ্ছে রসুলেরও আল্লাহর সাথে সম্পর্ক আছে বা তিনি সম্পর্ক রাখেন আল্লাহ রসুল সাল্লাম এই তিন ব্যক্তির এরকম অঙ্গীকার শুনে বাড়ি থেকে বেরিয়ে আসলেন তাদের কাছে এবং বললেন আইনতুম্লা জিনা কুলতুম কাজা বা কাজা তোমরাই কি এইসব কথাবার্তা বলছিলে নাকি আমরা এই করবো সেই করবো তারা বললো যে হ্যাঁ আল্লাহর বললেন আমা আল্লাহ কুমল্লাহ আতকু তোমরা জেনে রেখো আল্লাহর কসম করে বলছি যে ব্যক্তি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে সেই ব্যক্তিটা আমি আল্লাহর তো বড় কথা সবচেয়ে বড়ো তাকুয়া পরায়ণ বান্দা আমি ওলা কিনিও আর কদু অথচ আমি রাত্রেবেলায় সালাদ পড়ি এবং ঘুমাই আসম ওফতিরও আমি নফল রোজা করি এবং নফল রোজা ছাড়াও চলি হোয়াইট হাউসের নিসা আমি মহিলাদের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি এইভাবে বাদত করাই হলো আমার তরিকা ফমান রঙ্গেব আইন সুন্নতি ফালাইসামিনী যে ব্যক্তি আমার তরিকা বহির্ভূত চলবে আমার সুন্নত থেকে বিমুখ হবে ফালাইসামিনী সে আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় সমানিত শ্রোতা দর্শক মণ্ডলী এই হাদিসটি থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আল্লা রসুলামের তরিকা ত্যাগ করে তার নিয়ম বাদ দিয়ে কেউ যদি এবাদত করে এবং সেই এবাদতটা যতই কঠোর হোক যতই কষ্টসাধ্য হোক এবং যত শ্রম সাধনা লব্ধ হোক এই এবাদতের কানাকড়িও মূল্য নেই এই লোক তিনজনকে আল্লাহ রসুলাম বহিষ্কার করলেন কিসের দায়ে বহিষ্কার ঘোষণা করলেন এক ব্যক্তি তাহাজুত পড়তেছিল তাহাজ পড়ার অঙ্গীকার করতেছে তাই আরেক ব্যক্তি নফল রোজা করার অঙ্গীকার করতেছে তাই আরেক ব্যক্তি আল্লাহর সাথে শুধু সম্পর্ক রাখবে এবং আল্লাহর সাথে সম্পর্ক রাখতে যেয়ে সে সম্পর্ক যাতে বন্টন না হয়ে যায় যেন বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না তো যে কথাগুলো এগুলো তো অত্যন্ত সুন্দর কথা কিন্তু এহদাস হয়ে গেছে এখানে এহেদাস হয়ে গেছে কিভাবে বৃদ্ধির মাধ্যমে অথবা কমতির মাধ্যমে বৃদ্ধির মাধ্যমে কীভাবে আল্লাহ রসুল সালাম তো সারারাত তাহুত পড়েন না আল্লাহ রসুল তো ঘুমাই এবং তাহাজুত পড়েন তাহলে ক্ষেত্রে দেখা গেল যে আল্লাহ রসুল সাল্লামের চেয়েও বেশি এরা এবাদত করল আর ব্যক্তি সারা জীবন রোজা রাখবে অথচ আল্লাহ রসুল সালাম নফল রোজা করতেন নফল রোজা ছেড়েও চলতেন অথচ এই লোক কখনো রোজা ছাড়বে না তো আল্লাহ রসুল সেলুসাল্লামের চেয়ে বেশি রোজা হচ্ছে তাহলে তারা রসুল সাইসলামের আদর্শ ঠিক রাখল না রসুলের উন্মত হয়ে রসুলের চেয়েও সে বেশি আমল করতেছে রসুল সাইসাল্লামকে ওভারটেক করতেছে অতএব যারা রসুলের উন্মতের থেকে রসুলকে ওভারটেক করে তাদের জন্য উম্মতের ভিতরে জায়গা নেই তাই আল্লাহ রসুল সালুসলাম তাদেরকে উম থেকে বহিষ্কার ঘোষণা করেছেন সম্মানিত শ্রোত দর্শক মণ্ডলী স্পষ্ট হয়ে যায় যে রসুল সাল্লা সাল্লামকে অনুসরণ করতে হবে সূক্ষ্মভাবে যদি রসুল সাল সাল্লামের অনুসরণে এরকম কম বেশি হয়ে যায় যেমন এখানে বেশি হয়ে গেছে আর এই ব্যক্তি মাইনাস করে ফেলতেছে এই ব্যক্তি বলতেছে আমি মহিলাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব না অথচ আল্লাহ রসুল মহিলাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে তাহলে এদিক দিয়ে সে মাইনাস করে ফেললো স্ত্রী করে ফেললো কমিয়ে ফেলল তাহলে এক্ষেত্রে আল্লাহ রসুল সালু আসলামের আদর্শ হয়ে গেল আল্লাহ রসুল সাইসলাম অনুসরণ থেকে ছিটকে পড়ল এই কারণে আল্লাহ রসুল স্লু উম্ম থেকে বহিষ্কার ঘোষণা করেছেন সাল আলহাসাল্লাম যা আমল করতেন সে আমলের মধ্যেই তারা রয়েছে কিন্তু ওভারটেক করার কারণে এই পরিণাম ডেকে আনলো। অতএব আমরা এই হাদিস থেকে বুঝলাম যে রসুলের অনুসরণে আমল করতে হবে এবং অনুসরণটাকে সূক্ষ্ম হতে হবে বেশি করা যাবে না হুবহু আল্লাহ রসুল যা করেছেন তাই করতে হবে আল্লাহ আমাদেরকে রসুল সালসাল্লামের তরিকা বা সন্না বুঝার তৌফিক দান করুন আমরা এখানেই খান্ত হচ্ছি আমরা আপনাদেরকে পরবর্তী পর্ব দেখার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবারকাত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 দেখুন প্রতি সোমবার সন্ধ্যা ছটায় আপন সমে বিস টিভি বাংলায় ডাক্তার জাকিরের আন্তরিক বার্তা পৃথিবীর সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম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 यूरोप सब चेदि पाधर्म हम इसम पृथ्वी सब चीज़िम ग्रहण करते लक्ष लक्ष मानुष के पृथ्वी इसलाम ग्रहण करते तरब एटलम तरबारी शांति तरब यह तरबारि सत्य एवं ज्ञान जाते आनव जर सकल समस्या समाधान बीस टीला